بسم الله الرحمن الرحيم ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما ترك من بعد وصيتي يوصين بها أودين 12 जला बारोहुमा तुम्हारे स्त्री जो सम्पद रेखेक तुम्हरा पा থেকে হোক অথবা অন্য কোন স্বামীর থেকে হোক আগের স্বামীর সন্তান যদি তাদের সন্তান থাকে ফালা কুমুর রুবা তারাপনা তাহলে চতুর্থাংশ তোমরা পাবে যে বললো যে বলা হলো যদি তাদের সন্তান থাকে এই সন্তান দ্বারা উদ্দেশ্য সন্তান অথবা ছেলের ঘরের সন্তান এবং স্ত্রীদের জন্য হবে তোমাদের সম্পদের এক চতুর্থাংশাউজাদ আড্ডা তারা একাধিক হোক অথবা একজন হোক ংশ আট ভাগের এক ভাগা আদিহা ইমান যদি से हैला पुरुष यूरा मीरा बंटन जार मीरासन कलालला कलाल अबिम्रथन किंबा नारी जो कल आलाम जार मीरास बन हा শাব্দিক তরজুমা হলো মানে যার ওয়ারেস অন্যরা হয়ে গেছে ইউরাস তো কোনো একজন ব্যক্তি মারা গেল সে কালাল ইউরাসু শব্দটা সিফত আর ওল খাবার খবর হলো কালালা কালালার মান হলো লাহুদা তার কোন পিতা মাতাও নাই এবং তার কোন সন্তান অথবা সন্তানের সন্তানও নাই উদ্দেশ্য হল মা রুসে কালা আলা তে যেহেতু সেই হিসেবে সেটা ওই রজুল এ কালালার দিকে যেমন ফিরবে তার মিন উমিন হবে মানে এখানে যে ভাই বোনের কথা বলা হয় যেটা মারসরিক ভাই বোনের হুকুম ইবনে সর এবং অন্যান্য কয়েকজন সাহাবির কেরাতের মধ্যেই ছিল মিন উমিন কথাটা করা এবং অন্য আরো কয়েকজন তারা প্রত্যেকে পাবে এক সুদুস মানে ভাই ও যা পাবে বোনও তা পাবে এই একটা মাস আলা যেখানে সমান তাই না এবং এক তৃতীয় মধ্যে তাদের মধ্যে যারা জাকার এবং সবাই সমান সমান করে পাবে এখানে কোন এটা যে ওসিয়ত কার্যকর করার পর যে ওসিয়তটা সে করে গেছে এমত অবস্থায় যে সে কারো ক্ষতি সাধনকারী নয় এমত অবস্থায় যে সে কারো ক্ষতি সাধনকারী নয় ওসিওত করতে গিয়ে সে কারো ক্ষতি করে নেই করতে গিয়ে ক্ষতি না কেমন একশো অথবা অথবা এই একজনের জন্য সেই ঋণের কথা স্বীকার করলো অথচ সে আসলে ঋণ তার কাছে পাওনা দাঁড় না তাকে কিছু পয়সা দেওয়ার জন্য সে ঋণের কথা বলে গেল দুটাই এসব কিছু আল্লাহ থেকে نقداريتهكم اللارهكم يوسيكم شا يوسيكم ارموف المطلق مصدر مؤكد ليوسيكم لي من الله الله عليم بما دبره لخلقه من الفرائز الله تعالى ترمخلوك جنة دي شكل فرائز نقدارن كوريس تا وحليم بتاخير العقوبة عم من خالفه خاصة السنة توريث من ذكر যে এই যে ওই ব্যক্তির সঙ্গে যার মধ্যে থাকবে না যেমন কতলিন এই মানে যদি না থাকে তাহলে কি উল্লেখিত ব্যক্তিরা গুলো হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা রেখা সারা আল্লাহাদি যেগুলো নির্ধারণ করেছেন আল্লাহ বান্দাদের জন্য তার আমল করে ওলা লঙ্ঘন না করে নুদখিলহু ইউদখিলহু বিলইয়া ওয়ানন ইltিফাতান ও মাইয়াত ইল্লাহা ওয়া রাসূলহু ইউদখিলহু ইউদখিলহু বললে তো ঠিক আছে যে আল্লাহ এবং আল্লাহর করবে আল্লাহ তাকে দাখিল করাবে আর যদি পড়া হয় তাহলে ইltিফাত হলো নুদখিলহু হলে যে ইltিফাত হলো জান্নাতিন তাজরি মিন আনহার খালিদিন ফিহা ওয়া যালিকা আল ফাউসুল আযীম ওয়া মাইয় ইআসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া তাআদ্দাহ হুদুদাহু দেখে এখানে একটা আল্লাহ রসুলের না আল্লাহ মানি তো রসুলের এত রসুলের এত মানি তো আল্লাহর এতাই যে আল্লাহর এটা আত করবে ভিন্ন করে রসুলের এত বলার প্রয়োজন নাই রসুলের এতটাও তো আসলে আল্লাহ রসুলের এতাহত সেটা তো বলতে হয় না রসুলের এত ছিল তো আল্লাহ তারপর রসুলের কথাটা কেন বললো বললো এটা জন্য যে কিছু কিছু বিষয় আছে এমন যে বিষয়গুলোতে জাহিরি ভাবে এমন যেগুলোর মধ্যে জাহিরি ভাবে এত করতে হবে রসুলের সেখানে রসুলের এ তাই করতে হবে যদিও রসুলের এতের মা হাতে আল্লাহর এ হয়ে যাবে সব মানে উদ্দেশ্য হলো সব ক্ষেত্রে জাহিরি ভাবে আল্লাহর এত এটা করা যাবে না অনেক বিধান এমন আছে যেগুলো আহলে কোরআন একটা ফেরকা আছে হাদি শরীফের মধ্যে আসছে যে একটা সময় আসবে যখন কিছু মানুষ তারা বলবে যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট হাদিসে কি আসছে সেগুলো আমাদের সামনে বলোনা কোরআনই আমাদের জন্য যথেষ্ট ওই তাদের উপরে তাম্বি আসে নাই ওমাই হুদাহ যে আল্লাহ এবং আল্লাহ রসুলের না ফরমানি করবে ওদু দাহু এবং আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করবে এবং যে আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করবে তাকে জাহার আল্লাহ তারা দেবেন জাহার নামে থাকবে সে দীর্ঘকাল পিছনে বলছিলাম এটা যে হলুদ খালিদানের যে মাসদার মানে আসলি হলো খালিদিন শব্দের মানা না বরং খালিদিনের সঙ্গে কোরআনে কারিমের অনেক জায়গায় আবাদা শব্দটা আসছে এই জন্য যেখানে যেখানে আবাদা আসছে ওই সেই আবাদের কারণে সব জায়গায় এই আবাদ তর্জমাটা আমরা করি তবু নবসে খালেদের তর্জমা চিরস্থায়ী না এই জন্য ওই যে মুসলমান মুর্তাকে কাবিরা মুসলমান যেখানে খালিদান শব্দ আসছে সেখানে করতে হবে দীর্ঘকাল কোন মুসলমান যদি কোন মুসলমানকে ইচ্ছে করে হত্যা করে তাহলে তার শাস্তি হলো জাহান্নাম জাহান্নামে থাকবে সে দীর্ঘকাল এই যেটা এখানে তর্জমাটা কি দীর্ঘকাল এখানে ঠিক তা এখানে এখানে যদি এসিয়ান দ্বারা উদ্দেশ্য হয় ইমা কুফুর ছাড়া অন্যান্য কুফুর সির ছাড়া অন্যান্য উদ্দেশ্য যদি হয় কুফুর এবং ছাড়া অন্যান্য সীমা রেখা লঙ্ঘন করছে তাহলে তাহলে তো বোঝা যাবে যে মান এই মানের মেজদা হলো মুসলমান মুসলমান হয়ে সে গুণা করছে তাহলে তার ব্যাপারে খালিদানের তর্জমা কি হবে দীর্ঘকাল আর যদি এসিয়ান দ্বারা উদ্দেশ্য হয় একেবারে বিলকুল লিয়া ইসিয়ান। মানা হবে কাল না একদম চিরকাল অনন্তকাল এটা হইতে পারে সেটা অন্যান্য আবাদা ইয়ার কারণ আর ঠিক একই রকমের মধ্যে সেখানে যদি কোন কোন মুসলমানকে হত্যা করে সে মুসলমান এ কারণে হত্যা করছে তার মুসলমানকে হত্যা করছে লুফুরি কারণ হারামকে হালাল মনে করা কুফুরি এটা তোমাদের সরে মধ্যে আসবে এর কারণে কোন মুসলমান সে ইসলাম থেকে খারেজ হয় না ময়তা জেলায় ফেরকা আছে তারা বলে যে এরতেকাবে কাবিরার কারণে ইসলাম থেকে খারেজ হয়ে যায় তবে যেহেতু সে কুফুরি করে না এই জন্য কুফুরির মধ্যে দাখে হবে না মাঝামাঝি পরে থাকবে আর বলে উদ্দেশ্য হয় কুফর শির ছাড়া অন্যান্য হুদুত সে লঙ্ঘন করছে তাহলে এখানে মানে হবে কি আর যদি হুদুদাহু মান হয় সব হুদুদ তাহলে তো সে কাহেরি আদা বু মুহিন এই মুহিন শব্দটা করিনা যে সেখানে হুদুদাহু দ্বারা মান। দেখ আয়াতের মধ্যে তো মুফরাদের সিগানা হয়েছে যে তো বললো যে জমা মধ্যে লবজ এ মানের রেয় করে মু আর শব্দ